بسم الله بسم الله ان الحمدلللل نحمده ونستahinه ونستغفره ونعوذ بالله من شرور ينفسنا من سيئة عمالنا من يهد الله فلا مدل الله ومن يدلل فلا هاد يلا واشهد والله الله وحده الله شرک الله واشهد أنه محمد عبده ورسله اما بعد فإن خير الحديث اكتاب الله وخير الحديث ذي محمد صلى الله عليه وسلم আমরা সেখান থেকে আহ নাবুল জামা সম্বন্ধে কিছু কথা বলছিলাম এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট বিকজ আমাদের বিকজ আমরা সবাই জাননাতে যেতে চাই এবং জান্নাতে যাওয়ার বা জাহান নাগামের জাহানামের আগুনে আংশিক বা কিছু সময় বা বেশ কিছু সময় অথবা সারা জীবন না জল না জ্বলতে চাওয়ার প্রথম স্টেপই হবে আমরা নিজেদেরকে আলোচনা জমা রাখিদা এবং মানহাজির উপরে প্রতিষ্ঠিত করব আর প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের সেই বৈশিষ্ট্যগুলো জানতে হবে এটা কোনো দল না কোনো রেজিস্ট্রেশান নাই কোনো ফর্ম নাই কোনো সংগঠন না সরি তো আমাদের তাদের বৈশিষ্ট্যগুলো জানা এই জন্যই ইম্পর্টেন্ট যে আমরা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় নিলে আমরা একটা উজ্জ্বল সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনার ভেতর থাকবো যে আমরা ইনশাল্লাহ হয়তো বিনা বিনা জাহান্নামের মানে জাহান্নাম হয়ে না হয়ে সরাসরি জাননাতে যাওয়ার একটা সম্ভাবনার ভিতর থাকবো ইনশাল্লাহ সো আমরা গতদিন তিনটা ই পড়ছিলাম তিনটা বৈশিষ্ট্য পড়ছিলাম আহ আহলুসামার তিনটা বৈশিষ্ট্য আমরা বলছি যে জামা কাদের বলে যারা রাসুল সাল্লা সাল্লাম এবং তার সাবিরা যে পথের উপর ছিলেন যে আকিদার উপর ছিলেন যে বিশ্বাসের উপর ছিলেন যে মানহাজের উপর ছিলেন যে পদ্ধতির উপর ছিলেন যে যে মেথোডোলজির উপর ছিলেন সেটার উপর যারা থাকবে তারাই জামা চার নাম্বার এটা ছিল যে যারা আহ জামা তর্ক বিতর্ক ঝগড়া জাতির থেকে নিজেদেরকে মুক্ত রাখে এবং যারা দিনের ব্যাপারে তর্ক বিতর্ক করে অথবা ঝগড়া লাগাই দে তাদেরকে অ্যাভয়ড করে চলে এবং হালাল এবং হারামের ব্যাপারগুলাকে ডিসপিউট করে না বা হালাল এবং হারামে ব্যাপারগুলাকে লুফল খুঁজতে বা এগুলাকে এড়াইয়ে যাওয়ার জন্য নানা রকম লজিক যেমন আমি উদাহরণ দিচ্ছি যে আজকালকার ইকনমিক্স অথবা ইকোনমি যেভাবে চলে এই দুনিয়াকে সুদ ছাড়া বাঁচা যায় মানে ধরেন বা সুদকে কি অ্যাভ করা যায় বা কী সম্ভব নাকি জীবন কি চলা সম্ভব সুদ ছাড়া এটা একটা একটা একটা লাইন অফ আর্গুমেন্ট এই ধরনের কোনো আর্গুমেন্ট আলোচনাল জামা যারা মেম্বার বা যারা সদস্য বা যারা আলোচনা যেমন অন্তর্ভুক্ত তারা করবেন না হালাল বা হারাম নিয়েও হালাল নিয়েও করবেন না যেমন ধরেন জাস্ট ফর এক্সাম্পল আমি যেটা বলি যে খুব কমন যে জিনিসগুলো যে একজন পুরুষ চারটা বিয়ে করতে পারেন এটা আল্লাহ হালাল করে দিছেন এবং এটার জন্য যে শর্ত দিয়েছেন সেটাকে অনেকে বলেন যে এই শর্ত দিয়ে আল্লাহ খুব ডিসকারেজ করছেন মোটেই না এটা ডিসকারেজ যদি করা হচ্ছে তাহলে সাহাবিরা অলমোস্ট অল দ্য সাহাবি ডিড ম্যারি মোর দেন ওয়ান তো সেটা হয়তো না এটাতে ডিসকারেজ করা হয়নি এটাতে শুধুমাত্র মনে করাই দেওয়া হয়েছে যে এই ব্যাপারে দুনিয়াবী ব্যাপার যেটা মেটেরিয়াল ব্যাপারে জাস্টিস করতে হবে এখন এই জিনিসটাকে ধরেন অনেক মানুষ আছে বলতে পারে যে আর্গু করতে পারে যে এটা কি করে যায়েছিল এটা কি সুবিচার হলো নাকি এটা কি কোনো ব্যাপার হলো নাকি এরকম কথা কি যেমন বরং তারা স্বামী না তা না মানে শুনলাম এবং মানলাম যখন দলিলটা শুদ্ধ হবে যদি এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছ থেকে এসে থাকে কোন একটা ব্যাপার যে কোনো ব্যাপার তাহলে আমি শুনলাম এবং মানলাম ধরেন আরও উদাহরণ দিতে পারি আমি এরকম অন অন অন যেতে পারি আমি যেমন ধরেন একজন মহিলার জন্য হিজাব মাথায় দেওয়া অথবা হিজাব মাথা ঢাকা বা মুখ ঢাকা বা বোরখা পরা তার স্ট্যাটাসটাকে একদম রাত দিন চেঞ্জ করে দেয়া অনেক সময় বিশেষ করে একটা আরবান সোসাইটি বা একটা ফার্স্ট সোসাইটিতে যখন তিনি বসবাস করেন একটা আমার খুব নিকটাত্মী একজন উনি ইয়াং বয়সে যখন মাথায় কাপড় দিতে শুরু করছেন ওনার প্রথম ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে রিকশালাটাকে খালাম্মা ডাকছে এবং একজন মহিলার জন্য কিন্তু এটা এটা অনেক সময় মানে কষ্টদায়ক হইতেই পারে ইয়াং মহিলা বা সে স্মার্ট বা সে সে তাকে কাল পর্যন্ত সবাই খুব সমীহ করছে বা খুব ইমপ্রেস এসেছে তাকে দেখে আজকে তাকে খালাম না ডাকছে একজন ব্যাপারও তাই মানে আপনি দেখবেন যে এটা আমাদের এক্সপিরিয়েন্স আছে যে আমরা যখন দাঁড়ি রাখছি বা যখন থেকে শার্ট প্যান্ট পরি না বা অন্যভাবে চলি কোনো একটা অফিসে গেছি বা এসে সে আমাকে বসতেই বলতেছে না বসতে বলতেছে না মানে প্রাথমিকভাবে তো সে আমাকে মনে করতেছে রাস্তার মানুষ উঠে আসছে কোনো ভালো মানুষ কোন ভদ্র মানুষকে এইভাবে চল নাকি ওয়ারেজ এটা কিন্তু আমি সূন্না বা রসুল সাল্লা সাল্লামের পদ্ধতি বা তার দেখানো লাইফস্টাইল দেখে কিন্তু আমি এটা গ্রহণ করছি এটা সেই লোকটা জানে না বা ওই মানুষটা জানে না যাই হোক এটা আমি জাস্ট উদাহরণ দিলাম কয়েকটা যে আমরা শুনি এবং মানি এবং হোল হোলহার্টেডলি আমরা সূন্না ফলো করি এবং অ্যাকসেপ্ট করি আমরা রিলিজানটাকে অ্যাকসেপ্ট করি মেনে নেই গ্রহণ করি মেনে নেই বা ঠিক মনে করি সব কিছু আসবে এটাই কথার ভেতরে যাই হোক পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ইসেদের ব্যাপারে আলোচনা জামা যারা তারা কি করবেন তারা সালাফদেরকে শ্রদ্ধা করেন সালাফদেরকে শ্রদ্ধা করেন মানে প্রথম তিন জেনারেশন যাদের কথা বলে গেছেন বিশেষ করে সাহাবিদের আপনি দেখবেন যে কোনো আলোচনার জামা যারা ভালো স্কলার বড়ো স্কলার কোনো দিন সাহাবিদের নিয়ে কোনো কোনো বাজে কথা বলবেন না হ্যাঁ সাহাবিরা একে অপরের যুদ্ধ করছেন মারাও গেছেন তারা তাদের ভুল থাকতে পারে কিন্তু তাদেরকে নিয়ে সমালোচনা করে আমরা সমালোচনা করবো না তাদের দোষ ধরবো না তাদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এটা আমরা মনে রাখবো যে আল্লাহ মাফ করে দিছেন কাউকে কাউকে তো জীবিত অবস্থায় যার্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে বাকিদেরকে জেনারেলভাবে মাফ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদের উপর রাজি রাজি রাজি তো তাদের উপর আল্লাহ কোনো ই নাই জেনেও যে তাদের ভুল হবে জেনেও যে তাদের ত্রুটি থাকবে তারপরেও আল্লাহ ই করে দিচ্ছেন সেখানে আমরা তাদেরকে সমালোচনা করব না এবং তাদেরকে শ্রদ্ধা করবো এবং আমরা বিশ্বাস করব যে তাদের পদ্ধতি বা পথ যেটা এটা সেফার আমরা যদি তাদেরটা মানতে পারি আমরা সেফ থাকব এবং সেটাই বেশি জ্ঞানের উপর ভিত্তি করেছিল কারণ ইসলামের জ্ঞান দিনের জ্ঞান ওয়াহির জ্ঞানটা তাদেরই সবচেয়ে ভালো ছিল স্পেশালি সাহাবিদের সামনে কোরআনের আয়াত নাজিল হয়েছে তাদের সামনে ওয়াহি আসছে তারা ভ্যারিফাই করছেন তারা একটা কিছু করতে গিয়ে যদি ভুল করছেন আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুল সেটাকে শুধরাই দিচ্ছেন অথবা তাদের যদি কনসেপ্টে কোনো ভুল থাকতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটাকে ঠিক করে দিচ্ছেন যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে যায় সামনে যে একজন সাবি কোরআন একটা আয়াত আছে যে নেশাগ্রস্ত অবস্থায় সালাতে না দাঁড়িয়ে তো উনি এটার ওনার মন করে উনি বুঝছিলেন যে সালাতের সময় নেশা করা যাবে না মানে আদারওয়াইজ অন্য সময় নেশা করা যাবে বা হয়তো মোদ খাওয়া যাবে বাই ধরনের কিছু সো এটা একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং ছিল তার ওয়াহি তিনি বা কোরআনের আয়াত তিনি ভুল বুঝছেন আল্লাহাম জানছেন এটা জেনে সাথে সাথে শুধুরাই দিয়েছেন এবং উনি মেনে নিয়েছেন এই যে ব্যাপারটা এই ব্যাপারে তারা আমাদের চেয়ে সবার চেয়ে সকলের চেয়ে ওয়াইজার ছিলেন সকলের চেয়ে বেশি জ্ঞান ছিল তাদের দিনের ব্যাপারে এবং তাদেরকে ফলো করাটাই সেফ আর দেন আজকের কোনো চমকপ্রদ বক্তৃতা দেওয়া নেতা বা কোনো দায়ী বা কোনো কারিসম্যাটিক ফিগার তার এরপর পয়েন্টটা ছয় নম্বর পয়েন্টটা হচ্ছে যে মিস কে আমরা রিজেক্ট করি মানে এর আলোচনা জামাক কোনো ধরনের ভুল ব্যাখ্যাকে রিজেক্ট করে যেমন ধরেন আমি আগে দিন বলছিলাম আকিদা পয়েন্ট যদিও যে আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চেহারা এই কথাগুলাকে অনেক মানুষ বুঝতে না পেরে কেউ কেউ এটাকে অস্বীকার করছেন যেমন মোতাজেলা অথবা আশারি অথবা মাথুরেদি এইগুলো কথাগুলো কিন্তু আসবে টার্মগুলো কেউ যদি নতুন জয়েন করে থাকেন আপনি জেনে নেবেন পুরনো লেকচার থেকে এই টার্মগুলোর মানে কি আমি এক্সপ্লেন করছি আগে তো আশার মানে তারা যে সমস্ত মিসে মিস ইন্টারপ্রেট করেন সেগুলো আমরা রিজেক্ট করব হোলসেল মানে সেগুলোকে আমরা একবার শুরুতেই রিজেক্ট করবো এগুলো ধারে কাছে যাবো না আমরা তো তারা যখন বোঝেন না তখন তারা বলেন এটা হাত বলতে হাত বলা হয়নি আল্লাহর পাওয়ার বলা হয়েছে বা কুদরতি হাত বলা হয়েছে আর্স বলতে আর্স বোঝানো হয় নাই আর্শ বোঝানো হয় নাই এটাকে সিট অফ পাওয়ার বা অন্যরকম নানা রকম ব্যাখ্যা দিতে চেষ্টা করেন সেগুলো আমরা কিছুতেই যাবো না বরং আমরা শরীরতে সাবমিট করব অর্থাৎ কোনো ব্যাখ্যা ছাড়াই শরীরিয়া আমাদের উপর যে সমস্ত জিনিসকে ই করে যে সমস্ত জিনিসকে আমাদের উপর বাধ্যতামূলক করে বা আমাদের জন্য ফলো করার জন্য বলে সেগুলোকে আমরা সেগুলো কাছে আমরা সাবমিট করবো একটা ছোট উদাহরণ দেই কীভাবে মানুষ টুইস্ট করে যেমন কোরআনে যখনই আল্লাহর পথে বের হওয়া কথাটা আসছে বা আল্লাহর পথে কথাটা আসছে তখন কিন্তু জিনিস জিনিসমাত্র বোঝানো হয়েছে একটা হচ্ছে হজ এবং একটা হচ্ছে আপনার জিহাদ এই দুইটা বোঝানো হয়েছে কিন্তু আজকে দেখবেন অনেক বিশাল একটা মুসলিম জনগোষ্ঠী আল্লাহর পথে বের বের হওয়াকে তারা মনে করেন লোটা মাথায় নিয়ে বা আপনার বেডিং মাথায় নিয়ে লাইন ধরে কোথাও একটা জার্নিতে যাওয়া দাওয়াতে জার্নিতে যাওয়া এটাকে তারা আল্লাহর পথে বের হওয়া মনে করেন এবং এটাকে বিশেষ ফজিলত বা বিশেষ ই অ্যাট্রিবিউট করেন এটার এটার প্রতি দেন আর কি এটার উপর আরোপ করেন আমরা সেরকম করব না আমরা কোনোরকম মিস ইন্টারপ্রিটেশ মিস ইন্টারপ্রিটেশন বা ভুল ব্যাখ্যা যারা দেন তাদের সেই ভুল ব্যাখ্যাতে আমরা ট্র্যাপড হব না বা পা দিবো না সেই ফাঁদে আমরা পা দিব না এবং সেরিয়ার কাছে আমরা সাবমিট করব এবং হিউম্যান রিজনি রিজনিংয়ে খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল এটা কিন্তু একেবারে একেবারে লিখে রাখবেন এরকম প্রিন্সিপাল একটা মূলনীতি বলতেছি আমরা গিভিং প্রেসিডেন্স টু দ্য ন্যারেটেড ন্যারেটেড টেক্সট নস যেটাকে বলো টেক্সট যেটাকে বলো নস আমরা বলি আরবিতে কোরআন এবং সুন্না যেটা টেক্সট হিসাবে আসছে আমাদের কাছে সুন্না মানে হাদিস আসছে টেক্সট হিসাবে এবং কোরআন আরেক কথায় বলতে পারতাম আমরা ওয়াহি ওয়াহি মাতলু অ্যান্ড ওয়াহি গায়ের মাতলু আগের দিন বলছি আমরা সম্ভবত আপনাদেরকে তো এটা যেটা তেলাওয়াত করা হয় যে ওয়াহি ওয়াহি মাতলু হচ্ছে কোরআন এবং যেটা তেলাওয়াত করা হয় না ওয়াহি গায়ের মাতলু চা হাদিস বা সুন্না তো সেটা আমরা সেটাকে রিজনিংয়ের উপরে প্রাধান্য দিব একটা উদাহরণ দিচ্ছি ডেলি লাইফের যে আমাদের যেমন বায়ু ত্যাগ করলে অজু যায় এখন বায়ু ত্যাগ করলে অজু যায় সে অজু আমাদেরকে রিনিউ করতে হয় আমরা কিন্তু সন্না থেকে ইনস্ট্রাকশন থেকে রাসু সাল্লা সাল্লামার পদ্ধতি থেকে জানি যে ওজু উজু করতে হয় কি করে ওযু করতে হয় আপনার চারটা স্টেপ আছে প্রথমে আপনি মুখ ধুবেন তারপরে কোনোই পর্যন্ত হাত ধুবেন মাসা মাথা মাথামশে করবেন এবং তারপরে আপনি পা ধুবেন টাকনো পর্যন্ত বা ওই হাড় পর্যন্ত গোড়ালি পর্যন্ত টাকনুর হাড় যেটা সেটা পর্যন্ত এখন আপনার লজিক আপনাকে বলতেই পারে যে আমি তো বায়োটেক করছি দেখে আমার অজুগেস তাহলে সেই অপবিত্রতাটা যে পথে আমার অপবিত্রতাটা আসলো পবিত্রতা পবিত্রতাটা চলে গেল সেই পথটাই তো ধোয়াটা বেশি লজিক্যাল রাদার দেন মুখার ধুয়ে পবিত্র হওয়ার চেষ্টা করার চেয়ে এই জিনিসগুলো তকিফি আল্লাহ বলছেন রাসুল বলছেন এইটা মোর ইম্পর্ট্যান্ট এবং এটাই সত্য এটাই গ্রহণযোগ্য এইটাই সিরোধার্য এখানে কোনো আর্গুমেন্ট চলে না কিন্তু আপনার রিজনিং হয়তো আপনাকে আদার আদারওয়াইজ বলতেছে যখন রিজনিংয়ের সাথে আকলের সাথে নকল আকল হচ্ছে আপনার ঘিলু বা মস্তিষ্ক যেটা বলে আর নকল হচ্ছে যেটা রিটেন বা ট্যাক্স যেটা আকলের সাথে নকলের যখন কন্ট্রোডিকশান হবে বা কনফিউশন হবে বা বিরোধিতা হবে সব মানে এটা একটা বিরুদ্ধে যদি একটা দাঁড়ায় তখন আমরা যদি নিশ্চিত হয়ে যেটা কোরআন বা সন্ন্যায় আসে সেই টেক্সটাই ভ্যালিড বা সেই নকলটাই ভ্যালিড আকলটা আর সেখানে গ্রহণযোগ্য না যদিও এটা ঠিক যে আমরা প্রাথমিকভাবে আকলের উপর ভিত্তি করে ইসলামে দাখিল হয়ে আল্লাহ আমাদেরকে সেভাবেই দাওয়াত দিচ্ছেন সেভাবেই ডাকছেন সেভাবেই বলছেন যে আফালা তাকুন মানে তারা কি তারা কি চিন্তা করে না তারা কি রিফ্লেক্ট করে না বা তারা কি ভেবে দেখে না যদি কোরআন আল্লাহ ছাড়া কারোর কাছ থেকে আসতো তাহলে তারা কোরআনের ভিতর ডিসক্রিপেন্সি পাইতো বা কোরআনের ভিতর সহবিরোধিতা পাইতো রাত এবং দিনের অল্টারনেশনের ভিতরিত বা একাধিক ইলা যদি থাকত তাহলে কেউ সৃষ্টি হতো এই ইউনিভার্সে বা মহাবিশ্বের পরিচালনায় কেউ ঠিক হতো এই সমস্ত লজিক দিয়ে আল্লাহ কিন্তু মানুষকে ডাকছেন প্রাথমিকভাবে কিন্তু আপনি যখন একবার সাবমিট করবেন আল্লাহর কাছে আল্লাহর দিনের কাছে ইসলামে বা ইসলামে দাখিল হবেন তারপরে কিন্তু আপনি জিজ্ঞেস করবেন না যে অযু তো গেলো একদিক দিয়ে আর আমি ধুইতেছি অন্য অঙ্গ প্রত্যঙ্গ সেটা কেমন করে হলো এটা বলবেন না আপনি বলবেন না বা এটা আসবে না প্রসঙ্গটা এটা কিন্তু একটা বুঝের ব্যাপার প্রচণ্ড ইম্পর্ট্যান্ট মানে প্রচণ্ড কি বলবো মানে ডিপ ইসের মানে ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার এবং এখানে একটা সাবমিট করার ব্যাপার আছে আপনার নিজেকে সমর্পণ করার ব্যাপার আছে আমরা অনেক মানুষ কিন্তু ধ্বংস হয়ে গেছে রেশনাল হইতে গিয়ে বা বেশি লজিক দেখাইতে গিয়ে প্রাথমিকভাবে লজিক আসবে আমি আগেই বলছি কিন্তু ধরেন আপনি লজিক দেখাচ্ছেন যে আমি কোথা থেকে আসছি আমার বাবা বাবা মার কাছ থেকে আসছে তারা থেকে তারা করতে তারা করতে এইভাবে আপনি দেখেলেন যে প্রত্যেকটা জিনিসের একটা সৃষ্টিকর্তা আছে বা প্রত্যেকটা জিনিসের একটা চেইন আছে এর থেকে এ আসে এর থেকে এ আসে এর থেকে আসে তারপরে আপনি জিজ্ঞেস করেন যে আল্লাহকে কে সৃষ্টি করছেন বা আল্লাহ থেকে আসছেন কথার কথা এই যে ব্যাপারটা এটি হচ্ছে রেশনালটি বা লজিককে বা যুক্তিকে বেশি প্রাধান্য দিলে কিন্তু আমরা এই পরিণতি গিয়ে পৌঁছাবো যে একসময় হয়তো আমরা জিজ্ঞেস করি এর সাধারণ ট্রিক এটা একসময় জিজ্ঞেস করবে বা করতে শুরু করবে যে সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলেন বা তিনি করতে আসলেন বা তাকে কে সৃষ্টি করছে ইত্যাদি যাই হোক খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল বললাম মূলনীতি বললাম আমরা যে গিভিং প্রেসিডেন্স টু দ্য ন্যারেটেড টেক্সট ওভার হিউম্যান রিজনিং অর কনসেপশনস অ্যান্ড সাবজুগেটিং দ্য লেটার টু দ্য ফর্মার এবং আপনি আপনার লজিককে টেক্সটের কাছে সমর্পণ করবেন কখনও যদি লজিকের ই আসে ওইটাকে টেক্সটের কাছে সমর্পণ করবেন তার কারণ আছে আপনি সমস্ত রিজেন রিজনং জানেন না আমি অনেক বলি যে আমরা একটা মিডিয়াম সাইজের সৌরমণ্ডল সৌরজগৎ সৌরজগতের একটা মিডিয়াম সাইজের গ্রহ হচ্ছে পৃথিবী অর্থ যেটাকে আমরা বলি এটা সূর্য হচ্ছে এই এই গ্যালাক্সি যেটাকে আমরা বলি সেখানের সেখানকার একটা মাঝারি সাইজের নক্ষত্র বা তারা এখন এই গ্যালাক্সিতে আমরা যে গ্যালাক্সিতে আসি এটার নাম হচ্ছে অরায়ন গ্যালাক্সি বা মিল্কিওয়ে গ্যালাক্সি ছায়াপথ বলি আমরা বাংলায় এই গ্যালাক্সিতে তারার সংখ্যা কত সূর্য কিন্তু আমরা বলছি একটা মিডিয়াম সাইজের তারা তারার সংখ্যা কত হান্ড্রেডস অ্যান্ড বিলিয়নস এক বিলিয়নে একশো কোটি হানড্রেডস মানে শত শত আর বিলিয়নস মানে শত শত শত কোটি এত তারা আছে শুধু এই একটা গ্যালাক্সিতে এই মহাবিশ্বে এরকম গ্যালাক্সি কটা আছে আবারও বলবেন আপনি হানড্রেডস অফ বিলিয়ন্স শত শত শত কোটি গ্যালাক্সি আছে আর এই যে বললাম যে পৃথিবী মাঝারি সাইজের আপনি মানে সাইজটা শুধু চিন্তা করেন পৃথিবীর মাঝারি সাইজের একটা প্ল্যানেট তাইলে একটা তারার তুলনায় পৃথিবী কিছু না সেখানে গ্যালাক্সির তুলনায় কিছু না মহাবিশ্বের তুলনায় তো কিছুই না সেই গ্রহর ভিতরে সাড়ে কোটি রাফলি সাড়ে সাতশো কোটি মানুষ আছেন তার ভিতরে আপনি বা আমি একজন এই যে যে সাইজটা বললাম মহাবিশ্বের এটার যদি সৃষ্টিকর্তা যার কথা এক কথায় এটা সৃষ্টি হয়েছে কোন বলছেন হওয়া বলছেন হয়েছে তার সাথে কি আমার কোনো প্রপোর্শন হয় মানে আমি কি তার এক কোটি এক কোটি এক লক্ষ কোটি এক ট্রিলিয়ন কোটি মানে কত বলবো আমি কত ভাগের এক ভাগ কিছুই না আমি তার কাছে সুতরাং আমার যে ইন্টেলেক্ট বা আমার যে বুদ্ধিমত্তা এটা দিয়ে আমি তার সমস্ত ডিজাইন তার উদ্দেশ্য তার তার বুদ্ধিমত্তা বা তার লজিক বা তার ডাইমেনশন বুঝে ফেলবো এটি চিন্তা করা উচিত না এই জন্য যদি কখনো আপনার আপনার লজিক যদি কোনোটা একটা টেক্সটের সাথে সমন্বিত না হয় বা সমন্বয় করা না যায় তখন আপনি সেই টেক্সটের কাছে সাবমিট করবেন কারণ এটা করতে গিয়া বহু মানুষ কিন্তু ধ্বংস হয়ে গেছেন এবং বিপদগামী হয়ে গেছেন যাদের কথা বললাম আমি মোতাজিলা বা আশারি বা মতুরিদি অথবা আরও এরকম আছেন তাদের এই লজিক দিতে থেকে তারা একটা মনেছেন না না আল্লাহ কথা বললে কেমন করে হয় কারণ আল্লাহ তো কথা তো আমাদের শেষ হয়ে যায় আল্লাহ তো অসীম তাহলে আল্লাহ কথা বললে কি করে হয় তাহলে আল্লাহ কথা বলাটাকে তারা মানে মানতে পারেন না তাদের লজিকে একুয় না মৌতাজেলারা যেমন তারা মনে করেন না যে আল্লাহ কথা বলুন এই জন্য তারা করোনা রায় চেঞ্জ করার চেষ্টা করছে কোরআনের আয়াতে আমি পরে একসময় আপনাদেরকে এটাই বলবো এই যে মুসাল্লা সাল্লাম আল্লাহর কথা বলছেন এখানে তারা সেই আয়াতটাকে চেঞ্জ করার চেষ্টা করছেন যারা আপনারা আরবি জানেন আপনারা আর আল্লাহ হা এই তফাত হচ্ছে যে আল্লাহ বললে আল্লাহ কর্তা থাকেন আর আল্লাহ হা বললে আল্লাহ কর্ম হয়ে তারা এখানে দম্মা বা পেশ যেটাকে আমরা বলি সেটাকে সরায় ফেলে সেখানে ফাঁথা জবর দিতে চাইছেন এবং মুসলিম স্কলাররা একেবারে স্ট্রেটওয়ে সেটাকে রিজেক্ট করছেন কিন্তু কথা হচ্ছে যে কেন করছে এতে তারা কারণ তাদের লজিকে তার দিয়ে তারা বুঝতে ছিলেন না যে এটা কি করে হয় আমরা এটা খুব কেয়ারফুল থাকব এবং এই জন্য আমরা প্রথমে অনেক সময় নষ্ট করছি কিসে যে আল্লাহ যে আসেন আল্লাহ যে আল্লাহ আল্লাহর যে মানে পরাক্রমশালী যে আল্লাহ এবং তার যে অভিন্নতা বা অদ্বিতীয়তা বা একত্ব সেটা নিয়ে আমরা কিন্তু প্রথমে কথা বলতে শুরু করছি কারণ ওইটাতে আপনি শিওর হলে আপনি নিজেকে সাবমিট করতে পারবেন আর যদি তা না হয় তাহলে এবং সেখানেও আপনার জান্নার জাহান্ন রিস্কের ভিতরে থাকবে আর কি আসেনের পরের পয়েন্টটাতে যাই আমরা জামার চরিত্র বা বৈশিষ্ট্য পড়তেছি আমরা জানাটা খুব ইম্পর্টেন্ট বিকজ আমাদেরকে নিজেদেরকে ওইখানে নিয়ে যেতে হবে ওই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে এবং তার বাইরে যদি কোনো ভেজাল বৈশিষ্ট্য থাকে আবর্জনা থাকে সেগুলো সাফ করে ফেলতে হবে সাত নম্বর হচ্ছে একটা সিঙ্গল ইস্যুতে অনেক টেক্সট যদি থাকে তোমার হাদেশের কথা আমি বলছি একটা সিঙ্গেল ব্যাপারে হাদেশ যদি অনেক কটা থাকে বা একাধিক থাকে সব কটা সমন্বিত অর্থ আমাদের নিচেবে সব কটাকে সমন্বয় করে অর্থ নিচে জাস্ট একটা নিয়ে আমি বললাম যে আমি এটা বুঝছি বা এটাই ঠিক এরকম বলবো না এবং মুতা আয়াত যেগুলা যেগুলো যেগুলা ব্যর্থ যেটা বলি মানে একাধিক মিনিং হইতে পারে যেগুলোকে ওগুলাকে যেগুলো স্পষ্ট আয়াত বা স্পষ্ট নস বা স্পষ্ট টেক্সট বা মোহকামাত বলি আমরা আয়াত হুকুমের আয়াত যেটা মানে কোন কোন অ্যাম্বিগুইটি থাকার কথা না কোনো দুই নম্বর দুই অর্থ নাই সেটা দিয়ে ইন্টারপ্রেট করব আমরা অর্থাৎ যারা মানে ইনসিনসিয়ার মানুষ যারা যারা ক্রুক যারা আপনার বুদ্ধি বা বক্র ঈশ্বের আল্লাহ কোরআানে বলছেন সুরা আলী ইমরানের শুরুর দিকে সাত নম্বর আয়াত সম্ভবত যে তারা ওই ব্যর্থ যেগুলো বা ইকুইভোকাল টেক্সট বা আয়াত যেগুলো যেগুলোতে একাধিক মিনিং হয় সেগুলো নিয়ে তারা নাড়চাড়া করে তাদের ভিতরের অন্তরের ডিজিজ আছে তারা আর যাদের যারা খালিস নিয়তে যারা আল্লাহর দিনে প্রবেশ করতে চান বা দিন গ্রহণ করতে চান তারা কি মহকামাত আয়াতগুলো ডু অ্যান্ড ডোনট যে আয়াতগুলো আছে যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো প্লেন্সেপুল এগুলা এগুলোকে তারা জীবনে ধারণ করে এবং এইগুলোর আলোকে তারা ওই ওই আয়াতগুলোকে দেখেন তো যাই হোক মোট কথা হচ্ছে যে কোন একটা বিষয়ে একটা হাদিস পাইলাম আর আমি এইটাই হয়ে গেছে এটাই সবকিছু এইভাবে আমরা করব না আমরা আপনার সকল হাদিসগুলার সমন্বিত অর্থ করব আপনাদের যদি মনে থেকে থাকে তাহলে আমরা যে পর্বে শাহাদা শর্তগুলো পড়তেছিলাম আপনি দেখছেন যে এই লাহ্লাহ এই সাক্ষ্য অথবা আর্শাল ইলাহিল্লাহ ওয়ারশ মোহাম্মদ আবদুহ রাসুলু এই সাক্ষ্য কথা কত কটা হাদিসে কতভাবে বলা হয়েছে কোথাও বলছে যে কোনো সন্দে এইটা এটা ঘোষণা করবে লাই আলাহাল্লাহ এবং তারপর সন্দেহ ছাড়া আল্লাহর সামনে উপস্থিত হবে কখনও বলা হয়েছে যে এটা জেনে মৃত্যুবরণ করবে কখনো বলা হয়েছে যে মানে অনেক ল্যাঙ্গুয়েজে আমরা পড়ছি আপনাদের যদি মনে থাকে আপনারা রেকর্ডিংটা শুনতে পারেন দেখবেন সো ডিফারেন্ট ই যদি থাকে সব ফটার আমরা সমন্বিত অর্থই ই করব সমন্বিত অর্থ ই যেমন আমরা কোরআনে একখানে দেখি যে রক্ত হারাম রক্ত প্রবাহিত রক্ত খাওয়া হারাম ফুড হিসেবে হারাম আবার আমরা জানি যে ওই রাসুলসাল সালাম দুই ধরনের রক্তকে পারমিটেড বলছে দুই ধরনের ইসে ওই যে কলিজার ভিতরে বা প্লেহা এটাকে আমরা বলি এই সমস্ত জায়গায় যে রক্ত ট্র্যাপ্ট হয়ে থাকে এটাকে কিন্তু হালাল বলছে তো এখন আমরা কি করব আমরা আমরা দুইটা সমন্বয় করব। এটা আমরা পরে শিখব যে আলোচনা জামা কিন্তু লেজিসলেশনের ব্যাপারে নিয়মের ব্যাপারে নীতির ব্যাপারে বা আইনকানুনের ব্যাপারে কোরআন এবং সন্নাকে একেবারে সমান মর্যাদা দেয় আমরা এটা আমরা বাংলাদেশে বড়ো হয়েছি আমরা সবসময় শুনছি আগে কোরআন পরের শূন্য এ কথাটা একটা ভ্রান্ত কথা এটা আমরা শিখবো পরে ইনশাল্লাহ আগে কোরআন পরের শুননা কোন জায়গাতে আমি আগেই বলছি যে তেলাওয়াত করার ব্যাপারে তেলাওয়াত করার ব্যাপারে কোরানের যে মর্যাদা শুননা বা হাদিসের সে মর্যাদা নেই কিন্তু লেজিস্লেশনের ব্যাপারে আইনকানের ব্যাপারে ফর্জবাজিবের ব্যাপারে আল্লাহরসুল যদি একটা কিছু অর্ডার করে থাকেন ওটা যেরকম ফরজ কোরআন যদি অর্ডার করে সেরকম এবং একটাকে আরেকটার বিরুদ্ধে দাঁড় করানো যাবে না বলা যাবে না যে এখানে এটা আসে তো ওইটা ব্যালেড না বা এটা আসে এটা ব্যালেড না দুইটাকে সমন্বয় করতে হবে এটার উদাহরণ আরও আছে যেমন ধরেন কোরআনে আল্লাহ বলছেন যে দুই বোনকে একত্রে বিবাহে না রাখতে অর্থাৎ দুই বোন একত্রে একজন লোকের কাছে বিবাহিত থাকবে না হারাম রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ফুফু এবং ভাইজি খালা এবং বঞ্জি তাদেরকে একত্রে বিবাহে রাখা যাবে না এবার সাহাবিরা কোনো কোয়েশ্চেন করেন না যে ইয়া রসুল্লা আল্লাহ তো বলছেন এটা আপনি কেন এটা বলছেন তা করেন নাই আল্লাহ বলছেন ওইটা রাসুল বলছেন ওইটা দুইটাই ভ্যালিড আমাদেরকে নিতে হবে জিনিসগুলো দুইটাকে সমন্বয় করে মানে দুইটার সমন্বিত অর্থ অর্থাৎ কোরআন একটা টেক্সট আল্লাহ রাসুলের অর্ডার একটা টেক্সট বা সহিদিস একটা টেক্সট দুইটা টেক্সটকে একটার বিরুদ্ধে আরেকটা দাঁড় করা যাবে না দুইটাকে সমন্বয় করে অর্থাৎ ওইটাও ভ্যালিড এটাও ভ্যালিড তাহলে একজন মুসলিম কি সে দুই বোনকে বিবাহে রাখতে পারবে না খালা বনজিকে বিবাহে রাখতে পারবে না একসাথে এবং ফুহু ভাইজিকে একসাথে বিবাহে রাখতে পারবে না এইভাবে আমরা জিনিসগুলোকে বুঝবো ইনশাআল্লাহ তো আরেকটা পয়েন্ট আমরা পড়ি আট নম্বর পয়েন্ট তারা যখন এক্সাম্পলের কথা বলে তখন তারা তারা নিজেরা তারা নিজেরা তারা নিজেরা সেটা ফলো করেন তারা নিজেরা এক্সাম্পল হন এবং সেটার মাধ্যমে তারা মানুষকে সরল পথের দিকে পরিচালিত করেন বা সরল পথ প্রদর্শন করেন এখন আপনার তারা কি করেন বা অ্যাগ্রিন ম্যাট্রোসোফাকিদা কি কীভাবে করেন মানে তারা সত্যের সাথে ই করেন মানে কারা আলুসুল্ল্জামান তারা সত্যের সাথে লেগে থাকেন তারা কোনো কিছুকে পাশ কাটায় জান না তারা আকিদার ব্যাপারে আকিদার ব্যাপারে অ্যাগ্রি করেন এবং সেটা সেটার কাছে সাবমিট করেন তারা জ্ঞানের সাথে ইবাদতকে সমন্বিত করেন বা জ্ঞানের সাথে আবাদতকে মিলায় করেন অর্থাৎ আপনার জ্ঞান আসে কিন্তু আপনি কোনো কাজ করলেন না এরকম হন না তারা খুব জ্ঞান আপনাকে আপনার ইসলামের জ্ঞান আপনার ভিতরে খসখস করতে কিন্তু আপনি রিয়েল লাইফে কোনো কিছু প্র্যাকটিসে আনেন না সেরকম হন না তারা তারা আল্লাহর উপর ভরসা করেন এবং তারা দুনিয়ার ব্যাপারে যখনই করেন দুনিয়ার ব্যাপারে যখন এঙ্গেজ হন বা দুনিয়াবি ব্যাপারে যখন তারা পার্থিব জীবনের ব্যাপারে যখন তারা নিয়োজিত হন বা নিজেকে নিযুক্ত করেন তখন তারা পরী অবলম্বন করেন এবং ফিয়ার এবং হোপ এবং লাভ আমি আগে আগে বলছি কিনা আমি জানি না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা শিখে রাখেন বা যারা জানেন তারা তো আলহামদুল্লাহ যারা জানেন না তাদের বলতেছি যে আহসুলুজ্জামা কী করবেন ফিয়ার হোপ এবং লাভ ভয় আশা এবং ভালোবাসা একটা ট্রাঙ্গেল কিন্তু ভয় আশা এবং ভালোবাসার ট্রায়েঙ্গেল তো তারা এটা এইটা সবসময় মনে রাখেন যে তারা ভয় করেন তারা কখনো কি পাপে পুতিত হইলেন কিনা না বা আল্লাহর অসন্তুষ্টির কাজে চলে গেলেন কিনা তারা আশা করেন যে আল্লাহর কাছে তারা রিওয়ার্ড পাবেন এবং তারা আল্লাহকে ভালোবাসে যেভাবে ভালোবাসা উচিত এবং একই কথা কিন্তু অন্যের বেলায়ও আসে মানে একজন বিশ্বাসীর সাথে একজন বিশ্বাসী সম্পর্কের বেলায় আসে যেমন ধরেন আমরা কখনও কাউকে সার্টিফাই করব না যে ইনি ডেফিনেট জান্নাতি আমরা আশা করবো উনি জান্নাতি যদি তার ভিতরে ই থাকে মানে অপূর্ণতা থাকে আমরা ভয় করব যে ওনার কি শাস্তি হয় কি না এবং ভালোবাসার ব্যাপারেও আমরা কি করব ভালোবাসার ব্যাপারেও আমরা তাকে বিশ্বাসীকে ভালোবাসব যতটুকু ভালোবাসা তা প্রাপ্য বিশ্বাসী হিসাবে অফকোর্স যদি বিশ্বাসী স্টার আরেক দিনের কথা আরেক আমরা বলবো মানে এখানে একটা মূলনীতি আছে তারপরে আমরা বলবো যে বিশ্বাসীকে আমরা ভালোবাসবো এবং ভালোবাসা আসা ভালোবাসা এবং ভয়ের ভিতরে একটা ব্যালেন্স থাকতে হবে এমন ভালোবাসবো না যে তার সাতক্ষণ মাপ তার কোনো দোষী নাই সেটা ভাবব না আবার এমন আশা করব না যে সে নিশ্চিত জানা জান্নাতি বা সে একদম তার কোনো দোষী নাই সেই মানে জান্নাতে চলে যাবে এক মানে এক কথায় আবার এমন ভয়ও করব না যে মানে তার সে জাননাতে যাইতেই পারবে না কোনো দিন বা আসে না ব্যাপারটা আমি যেটা বলছি এটা ব্যালেন্স আর কি প্রত্যেকের ব্যাপারে প্রত্যেক মানুষের ব্যাপারে ব্যালেন্স থাকবে এটা এটা আমরা দেখব এবং এরপরে বলতেছেন যে নিজেদের একজন মোমিনের প্রতি আমাদের দয়া থাকবে একজন মোমিনের প্রতি আমাদের মায়া থাকবে একজন মোমিনের প্রতি আমাদের হেল্পিং অ্যাটিচিউড থাকবে একজন কাফের প্রতি আমাদের ঘৃণা থাকবে অপছন্দ করবো আমরা একজন কাফেরকে এবং তার প্রতি আমরা হর্ষ হব তার সাথে খুব ইনায়াবিনায় মানে সেন্স অফ বিলিং থাকবে না তার প্রতি এটা হচ্ছে আলোচনা জমার চরিত্রের বা ক্যারেক্টারিস্টিক্সের অংশ এই পয়েন্টটা আসলে একটু বড়ো যে জন্য ভেঙে ভেঙে ভেঙে ভেঙে আমি আপনাদের বললাম অনেক বড় একটা পয়েন্ট এটা আগের পয়েন্টগুলো যেমন এক লাইন দুই লাইন ছিল এটা অনেক বড়ো ছিল তো এটা একটু পড়ে দিই আমি আমি যেহেতু একটা বইতে পড়তেছি দেট অ্যান এক্সাম্পল টু দ্য রাইটিয়ার্স গাইডিং টু দ্য ট্রুথ টু দ্য পাথ বাই টু দ্য ট্রুথ বাই অ্যাগ্রিং অফ বাই কম্বাইনিং নলেজ উইথ Reliance upon allah with with the following with follow, sorry rely on with following the means engagement in worldly affairs with piety fear and fear with piety comma fear with hope love e e eta dichilo ar ki de eta ami jeta apnre bollam ar ki eta আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকে সমস্ত প্রশংসা আল্লাহ এবং খারাপ কিছু থাকে সমস্ত ব্যর্থতা আমার এবং আমরা যে শুনলাম আল্লাহ আমাদেরকে তারপর আমল করার তফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার